কোন কুল কিনারা যখন কেউ কোরআন এবং সুনার সোর্স বাদ দিয়ে বাইরে যায় তখন আর কুল কিনারা নেই যখন কোরআন এবং সুনার মধ্যে সীমাবদ্ধ থাকে তখন এটার একটা সীমাবদ্ধতা আছে এর বাইরে সুযোগ নেই কিন্তু চিন্তা চেতনা আছে তবে যে আকিদা গুলো একেবারে মেইন আকিদা সুফিবাদের মৌলিক আকিদা এইরকম আমরা আহ বারো আমরা সংক্ষেপে আলোচনা করবো একবারে সংক্ষেপে পনেরোটা আকাইরাকের মধ্যে মাখলুক এর মধ্যে কোনো পার্থক্য নেই মানে সৃষ্টিকর্তা আর সৃষ্টির মধ্যে কোন পার্থক্য নাই আল্লাহর বান্দার মধ্যে কোন পার্থক্য থাকবে না এখানে उन मानी पृथ्वीटा पृथ्वी अस्तित्वशील जो प्राणी आज पृथ्वी सबकिछ आल्लादार कारण प्रसिद्ध एक कविता से पार्सी भाषा সুফিবাদের এই দেখবেন যে সুফিরা সবসময় সব জায়গায় গুপ্তে এই কবিতাটা দেখবেন যে সুফিরা বেশি বেশি বলে যে গুপ্তে মানসুর আনাল হক হোসাইন বিন মনসুর আনাল হক বলছে কিন্তু আনাল হক বলে আল্লাহর ওলি হয়ে গেছে আর গুপ্তে ফেরাউন আনাল হক গাস্তে পাস। আকাশ পাতাল হক বলছে আল্লাহর খালেকার বালুক এক হয়ে গেছে না এই আকিদাটা সম্পূর্ণ কুফরি আকিদা সমস্ত ওলামাইক্রামের এই ব্যাপারে এজমা হয়ে গেছে আপনার শেখ নাসার আল আকল তিনি একটি কিতাব লিখেছেন বিশ্বাস করবে তারা করল কারণ খ্রিস্টানরা নারা ইসাইফ মারিয়ামকে আল্লাহ বলছে আল্লাহ বলার কারণে আল্লাহ নিজেই ফতোয়া দিয়েছেন কাপারা যারা বলে মধ্যে আল্লাহ ঢুকে যায় আল্লাহ কোন বান্দার মধ্যে মানুষের মধ্যে ঢুকে যায় এটা কুপুরী এটা আহলুসল্লাম জামাতের আখিদের সম্পূর্ণ বিপরীত আহলুসামুল জামাত কখনো এই আখিদায় বিশ্বাস করতে পারেনা কিন্তু আপনি লক্ষ্য করবেন আমাদের দেশের অধিকাংশ আপনারাংশ যারা বিভিন্ন তরীকে বিশ্বাসী তারা এই ওয়াহাদ মানুষের কাছে ওয়াহাদুল এটার ব্যাখ্যা করে না বলে না কিন্তু যেই কারামত যে ঘটনাগুলো বলে সেগুলো ওয়াহাদাতজুদের ঘটনা মানে আল্লাহ ঢুকে গেছে আমাদের দেশের একজন বলছেন আমার দেখে আল্লাহ এর ফর্মুলা ওয়াহাদুজু আর এই হোসাইন বিন মনসুর হাল্লা যখন আনাল হক বলছে ওই যুগের সমস্ত ওলামাইকরাম এজমায় ও ভিত্তিতে ফতোয়া দিচ্ছেন যে এটা এটা কাফের সে কাপের হয়ে গেছে তৎকালীন একজন আলমও পৃথিবীতে ছিল না যে মুসলিম দেখেন কি আশ্চর্য বিন মনসুর হাল্লাস নাম শুনলে মনে করো আল্লাহর বিরাট আল্লাহরুলি কয়েকটিকে টুকরা টুকরা করছে তাও সাগরের মধ্যে ফেলছে সাগরের পানির মধ্যে আল্লাহ আল্লাহ করতেছে আনাল হক আনাল হক করতেছে আচ্ছা এরপরে দ্বিতীয় যেটা আরো মারাত্মক সেটা আল হলুল হলুল এটা হলো থেকে এটা হল সে আল্লাহর সাথে তার সরাসরি গায়ে বি কানেকশন হয়ে যায় এজন্যই জন্যই বাইজ বস্তা আমি সবসময় বলতেন যে আমাকে একবার আল্লাহর কাছে নিয়ে যাওয়া হলো যাওয়ার পরে আল্লাহ বলতেছে যে তুমি আমার কাছে তখন ওই বাইজ বস্তা আমি বলতেছেন ইলা আনান মানে আমাকে আপনার ওয়াদা নিজে ঢুকে যাই আমাকে দেখা আমাকে দেখা মানে আপনাকে দেখা মানে মূল কথা এটা হলো ই আকিদা এটাও সম্পূর্ণরূপে কুপুরী আকিদা আহ সোনাল জামাত এই আকিদায় বিশ্বাস করে না তিন নম্বর সবকিছু মোহাম্মদাল্লামের নূর দিয়ে বানানো হয়েছে তাহলে এই সব কিছুর এবং নবী সাল্লাহ সাল্লাম সবাই আগে নবী সাল্লাহ সাল্লামের নূর সবাই আগে বানাইছে তারপরে ওই নুর দি আল্লাহ সব মাসলুকাত বানাইছে মূলত তারা বলে যে যিনি মোহাম্মদ তিনি আল্লাহ এই জন্য তারা অনেকভাবে মিলায় কয়ে মধ্যে অক্ষর যে কয়টা আল্লাহর মধ্যেও কিন্তু অক্ষর সেই কয়টা মোহাম্মদের অক্ষরের মধ্যেও নোক্তা নাই আল্লাহর অক্ষরের মধ্যেও নোক্তা নাই এরকম অনেক মিল তারা গবেষণা করে করে বের করছে যেহেতু আল্লাহ আর মোহাম্মদ একই রকম সুতরাং আল্লাহবিল এই যদি বিশ্বাস পোষণ করে তাহলে কুফরী কিন্তু বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন এই আকিদা পোষণ করে যে মোহাম্মদ সাল্লা ইসলাম এই আল্লাহ এটাও অনেক অনেক একজন দুজন না লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস করে অনেক সুফিদের দরবারে এরকম গান আছে অনেক গান গাঢতলা দিয়ে যে মহাম্মদ আল্লাহ সব জায়গায় ঘুরা ফিরা করতে পারে এবং রিজিক বন্টন করে অলিরা নজ্লা এই আল্লাহ পৃথিবী একা একা পরিচালনা করে না পৃথিবী পরিচালনার জন্য কিছু গাউস আছে কুতুব আছে আব্দাল আছে নজাবা আছে আল্লাবাগ এদেরকে নিয়ে প্রতি প্রতি মাসে মিটিং করে। আমাদের সপ্তাহে দেখবেন কুতুবদের বিভিন্ন জায়গায় জায়গায় মিটিং হয় কখনো আসমানে হয় কখনো আফ্রিকা জঙ্গলে হয় কখনো বাংলাদেশের সুন্দরবনে হয় কখনো চট্টগ্রামে পাহাড়ে হয় বিভিন্ন জায়গায় এই মিটিংগুলো হয় তো এই মিটিং এর মাধ্যমে আল্লাহ যে সিদ্ধান্ত দেন ওই মিটিং এর সভাপতিত্ব করেন আল্লাহ আর এরা হলো মানে সদস্য পরিচালনা করেন অথচ দেখেন কাফেরা বিশ্বাস করত। কাফেরদেরকে প্রশ্ন করা হয়েছে ওয়ামাই ইউদাবিরুল কে সবকিছুর পরিচালক কে পরিচালনা করেন কাফেরারা জবাব দিছে আল্লাহ কাফারা এই জায়গায় সেরেক করে নেই তাদেরকে অনেকগুলো প্রশ্নে তারা কিন্তু আল্লাহ সেরেক করে নেই কিন্তু আল্লাহ নিজে এই পৃথিবী পরিচালনা করেন না আল্লাহ এরকম গাউজ দিয়ে কুতুব দিয়ে আবদাল দিয়ে আওতা দিয়ে এদেরকে দিয়ে আল্লাহ পৃথিবী পরিচালনা করেন এজন্য জন্য আপনার বাইজ বস্তা আমি সবসময় বলতেন দরজায় পৌঁছে যায় তখন এমন পর্যায়ে পৌঁছে যায় তারা সারা পৃথিবী ঘুরে এবং রিজিক বন্টনও তারা করে এজন্য তারা বলে যে কেউ ফেরে না খালি হাতে গেলে খাজার দরবারে কারণ খাজা তো ওই আল্লাহ বিপরীত আকৈদা চার নম্বর আকৃদা যে আল্লাহর অলিরা মারা যাওয়ার পরেও জিন্দা তাদের পাওয়ার মারা যাওয়ার পরে আরো বাইরে যায় মানে জিন্দা থাকার সময় রুটা এখানে খাসার ভিতরে এবার যেখানে সেখানে উঠতে পারে এক মুহূর্তে আরশেও চলে যেতে পারে এক মুহুর্তে মদিনাও চলে যেতে পারে এক মুহূর্তে মক্কা চলে যেতে পারে যে কোনো জায়গায় সে চলে যেতে পারে এজন্য ওই হিন্দুদের লোকনাথ বাবা লোকনাথ বাবা লোকনাথ বলছে তুমি জলে স্থলে সাগরে যেখানে বিপদে পড়ো সেখানে তুমি বাবা লোকনাথকে স্মরণ করবা বাবা সেখানে সাধারণে হাজির হয়ে যাবে ঠিক এই সুফি মতবাদের চিন্তাধারা হলো যে আল্লাহর তুমি যেখানে যাবে সেখানে স্মরণ করবা ওলি সাধারণে হাজির হয়ে তোমাকে উদ্ধার করবো না এই জন্য দেখবেন অনেক কারামত শুনবেন যে মুখ জায়গায় বিপদে পড়ছে তারপরে সেখানে দেখবেন যে হুজুর যাই উদ্ধার করে ফেলছে মুড়িদেরা বিভিন্ন জায়গায় জায়গায় বিপদে পড়ছে আর হুজুরকে ডাক দিছে হাজার হাজার মাইল দূরের থেকে হুজুর যায় কিন্তু উদ্ধার করে ফেলছে এই মানে জীবিত অবস্থায় একজন সুফিকে তার মুড়িদেরা যত বেশি মানে সম্মান করবে মারা যাওয়ার পরে তার থেকে বেশি করতে হয় এজন্য জন্য কবরটাকে তারা সাজান কবরে মশারি দেন তারপরে কবর উঁচু করেন তারপরে কবরের পরে ঘর বানান কবরে ছতুর পাশে তাওয়াপ করেন কবরে সেজদা করেন কবরে দোয়া করেন কবরে চারিপাশে জি কিরাস করেন এই কবর কেন্দ্রিক যত রকমের সেরকি বিষয়গুলো এগুলো তাদের না। তাদের আকৃদা হইল যে কবরে হুজুর এখন অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে এখন এগুলো করলেই হুজুর সহ সহজে দিতে পারে যেটা জিন্দা থাকতে দিতে পারেন নাই এগুলো সম্পূর্ণ সেরকি আকাইদা কুপুরি আকাইদা। পাঁচ ছয় নম্বর আল খাউফিল কবর কবর ওয়ালার ভয় মানে আল্লাহর একজন সুফি মারা গেছে সুফির কবরটাকে ভয় করা কারণ কে ভয় করতে হবে কেন দেখবে যে গাড়ি চলতেছে সব জায়গায় সমান করে কবরের সামনে গেলে গাড়ি স্লো হয়ে গেছে কেন স্লো হইলে দিই ওই আল্লাহর অলি কিন্তু কবরের থেকে দেখতেছে কবর থেকে আছে আর হুজুর কিন্তু খুব গরমা তাহলে কবর বাসীকে ভয় করা এজন্য দেখা যায় যে কবর বাসীকে তারা সময় ভয় করে মানে ওই সুফি যিনি আছেন ওনাকে সবসময় ভয় করতে থাকেন যে উনি যে কোনো মুহূর্তে রাগ করতে পারেন গরম হয়ে যেতে পারেন কিছু করতে পারেন এটা সম্পূর্ণ শেরকি এইটা সম্পূর্ণরূপে আঁকিডা কুপুরি আঁকিদা সুফিরা নিজেরা বিভিন্ন তরিকার জিকির বানায় যেটা তারা নিজেদের বৈধ মনে করে জিকির বানানো দরুদ বানানো বিভিন্ন আবাদত বানানো তারা বৈধ মনে করে যে নিজেরা এই তরিকার এটা ওই তরিকার এটা। এই তরিকায় ইল্লাল্লাহ জোরে বলতে হবে এই তরিকায় ই্লাহ আস্তে বলতে হবে এই তরিকায় হু হা বলতে হবে এই তরিকায় হুহু বলতে হবে এই তরিকায় এদিকে মারতে হবে বিভিন্ন তরিকায় বিভিন্ন রকমের জিকির এবং এই জিকির তৈরিকে তারা বৈধ মনে করে কিন্তু আহলসুল্লাম জামা তার আশিদা হইল কেয়ামত পর্যন্ত নবী সাল্লা আলি সাল্লামের তরিকার বাহিরে আর কোনো তরিকা বানানোর অধিকার কারো নাই কোন ধরনের আবাদত থেকে শুরু করে কোনো বানানোর অধিকার আট নম্বর একটি গুরুত্বপূর্ণ মানে রাসুল প্রেমটাই হলো সুফিদের দৃষ্টিতে মূল বিষয় যে রাসুল প্রেম হলে আপনার আবাদত বন্ধ জরুরি বিষয় না রাসুল প্রেম আছে রাসুলের সানে মিলাত পটবেন এটা আহ নয় নবী সালাম সুলনালের নবী সাল সাল্লামের এস্ট নামে নিজেরা বানায় বানায় কবিতা গাওয়া গান গাওয়া তারপরে নিজেরা বিভিন্ন রকমের আবাদত করা এগুলো আহলসল আল জামাতের আখিদাত খেলা নয় নম্বর তারা আল্লাহর দিনকে হাসি ঠাট্টার বিষয়ে পরিণত করে এজন্য বিভিন্ন তরীকায় শ্যামা সঙ্গীত শ্যামা সঙ্গীত নাম শুনছেন শ্যামাহ গুরুত্বপূর্ণ আমাদের দেশের একজন প্রখ্যাত সুফি আছে নামের আগে সুফি লাগানো আছে তো তিনি রমজান মাসে ভিডিও দিচ্ছেন ভিডিওর মধ্যে বলছেন যে আমি রমজান মাসে সারা ঘুমাই না আমি সারা তারাবির পরে ঢোল তবলা নিয়ে সারা রাত শ্যামা সঙ্গীত রমজান মাসে সারা রাত শ্যামা সংগীত গান শ্যামা সঙ্গীত শোনেন আর শ্যামা সঙ্গীত দিয়ে সারা রাত কাটান তারপরে সাহারি খায় তারপরে ঘুমান তাহলে এই যে শ্যামা সঙ্গীতের প্রতি তাদের আসক্তি এবং শ্যামা সঙ্গীতের জন্য ডোল তাপলা সব কিছু দিয়ে শ্যামা সংগীত গান কারণ কি তাদের একজন প্রখ্যাত সুফি মুরুব্বী আছে সাহায্য একটা কবিতা শুনলে আমার ভিতরে কে আমত তৈরি হয়ে যায় এজন্য সুফিরা কোরআন আর আয়াত দিয়ে ওয়াজ করে না হাদিস দিয়ে ওয়াজ করে না ওয়াজ করে কবিতা দি এটা সুফিদের গুরুত্বপূর্ণ যুবকেরা লাফাইতেছে দোট দিতেছে কোরআন হাদিস বললে এরকম হয় না কিন্তু কবিতা বললে এই মানে ওই দিন দেখলাম যে ইউটিউবে ভিডিও শিরোনামে দিছে এইরকম যে অমু অমুক হুজুরের সঙ্গীতে শত শত যুবক পাগল মানে হুজুরে গান গাইতেছে কবিতা সুর টান দিছে আর মুরিৎসব বৃহস হয়ে যাচ্ছে তাহলে এজন্য জন্য সে আরানি বলছে কোরআন শুনলে চোখের পানি আসে না আমার কিন্তু যখন আমি একটা কবিতা শুনি আমার কেয়ামত হয়ে যায় আমার ভিতরে এটা সুফিবাদের মূল থিওরি এই জন্য সুফিবাদ সবসময় কবিতার প্রতি আগ্রহী থাকে বেশি কবিতা শোনায় বেশি এই জন্য মোসলি এক সময় সুফিদের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব এবং মোস্তি কে বলতো যে পৃথিবীতে কোরআন হাদিস না থাকলেও যদি মোস্তবি থাকে এটা যথেষ্ট সুফিদের মসজিদে মসজিদে তারা একসময় মোস্তবি দিত এক সময় এহিয়াই উলুম দিন দিত বর্তমানে দেখবেন যারা সুফি মতবাদী বিশ্বাসী আধুনিক সুফি তত্ত্বের তারা মসজিদে কোরআন হাদিসের তালিম করে না নিজেরা একটা বই তৈরি করে সেই কিতাবের তালিম করে কারণ কি তাদের কাছে কোরআন এবং হাদিসের চাইতে আপনার কোরআন হাদিসের নির্যাস এর মধ্যে চলে আসছে এজন্য যুগে যুগে সফিরা এটাকে অগ্রাধিকার দেয় কিন্তু আহ সাল জামাতের কথা হলো যে কবিতার কোনো গুরুত্ব নাই গুরুত্ব হলো কোরআন এবং সহি হাদিসের কবিতাকে আমরা নিতে পারবো তখন যখন কোরআন একাডেমির কোন শব্দের অর্থ বোঝার জন্য ব্যাখ্যা বুঝার জন্য ওই যুগের আরবি কবিরা তাও দেখবেন আরবি কবির কবিতা কিন্তু সুফিরা বলে না কারণ আরবের কবি যারা আরবের কবির কবিতার মধ্যে কিন্তু সুফিবাদী ফর্মুলা নাই সুফিবাদী ফর্মুলা আছে কোন কবিতা ইরানি কবিতা পার্সি কবিতা এবং উর্দু কবিতা এজন্য ওই সুফিরা সবসময় ফার্সি এবং উর্দু কবিতায় বলেন আচ্ছা দশ নম্বর সময় কোরআন এবং হাদিস থেকে বিমুখ করে তারা বলে যে মানুষ যদি কোরআন গবেষণায় কোরআন নিয়ে চিন্তা ভাবনায় ব্যস্ত থাকে এটার দ্বারা আল্লাহ থেকে তাদের দৃষ্টি অন্যদিকে চলে যায় এই মানুষ কোরআন শূন্য নিয়ে গবেষণা না করে মানুষকে চিন্তা করতে হবে ফানাফিল্লা নিয়ে। ফানা পিল্লা নিয়ে চর্চার তাদের কাছে সুফিদের সুফিদের কাছে কাছে কোরআন চর্চা করা কোরআন তাপসির করা এটার চাইতে বেদাতি জিকিরের গুরুত্ব বেশি এই তারা তাপসির শুনতে চায় না সুফিরা তাপসির গুরুত্ব দে না তাদের কাছে তাপসির যতক্ষণ শুনবে তার চাইতে কতক্ষণ ওই তাদের তরিকার জিকির করতে পারলে এটা বেশি মূল্যবান তারপরে তারা বলে যে এটা হলো হইলো জাহেরি আলেম আর তাদের ভিতরে যেটা আছে সেটা হইলো বাতেনি আলেম জাহেরি আলেম এত বেশি গুরুত্ব না জাহেরি আলেম দিয়ে কোনো কাজ হবে না যতক্ষণ তোমার ভিতরে বাতেনি আলেম না থাকবে এজন্য প্রসিদ্ধ দুটা ঘটনা আছে এগুলো আমরা সবসময় শুনি একটা হলো ফখরুদ্দিন রাজি আর নাজিমুদ্দিন কোবরা ফখরুদ্দিন রাজি যিনি অনেক বড় আলেম। আলমসির লিখছেন তাপসির কাবির ইমাম ফখরুর রাজি তো তার ব্যাপারে তারা বলে যে ফখরুদ্দিন রাজি মুরিদ হইতে আসছে নাজিম উদ্দিন কোবরার কাছে তো নাজিম উদ্দিন কোবরা বলতেছে না তোমার মুরিদ বানানো যাবে না কেন হুজুর আমার বানানো যাবে না কেন তুমি অনেক বড় আলেম তোমার ভিতরে অহংকার ঢুকে গেছে না হুজুর আমার মুড়ি বানাইতে আমি আপনার কাছে মুড়ি হইতে আসছি আচ্ছা ঠিক আছে বানাম শর্ত হইলে তোমার অহংকার কমাইতে হইব তা এক বছর তুমি কোন কিতাব আদি পড়তে পারিবানা এক বছর কিতাব আদি পড়া বন্ধ তুমি কিতাবাদি পড়বে না ওই যে আহমক বানাইবো এক বছর আদি পড়তে পারবে না তো যেহেতু লিখছে লিখে নাকি তা কাবিল লিখে ফেলছে তা এক বছর পর আবার আসছে হুজুর এক বছর কিছু পড়ি নাই এবার মরিদ বানাম। আচ্ছা হুজুর ও তুমি তো পড়ো না কিন্তু এক বছর যে লিখছ তো পড়ার সাহিত্য তো আরো বেশি আচ্ছা যাই পরে অনেক কষ্ট করে মরি দিয়েছে মরি পরে ফখরুদ্দিন নিরানব্বইটাই ফখরুদ্দিন রাজি হারিয়ে গেছে আর একটা হারিয়ে গেলে বাস কাপের হয়ে দুনিয়া থেকে যাবে এইটা তার উস্তাদ সাহেব নাজিম কোবরা উনি হাজার হাজার মাইল থেকে দেখতেছে আর মালাকলমত পাশাপাশি এদের খেলা দেখতেছে মানে ইসলামকে কি রকম ঠাট্টা তামাশার জিনিস বানাইছে তার রুক অবাস করতে আর ইবলি সে রাজিয়ে করতেছে আর ওই মালাকোলমত বসে বসে দেখতেছে মানে মালাখোল আর কোনো কাম নাই কিছু নাই একবার ফ্রি সময় বসে বসে এদের নিরানব্বইটা হয়ে গেছে এই নাজিম উদ্দিন কোবরা যিনি উনি ওখান থেকে জোরে হাতের মধ্যে একটা বদনা ছিল এক বদনা পানি সহ মেরে দিছে দূরে মারি বলতেছে এই ফখর উদ্দিন রাজি তুমি বলে ফোলো বিনা দলিল আমার আল্লাহ এক এই যে হাজার হাজার মাইল থেকে কইস বা শুনে গেছে দিন আছে। শুনে উনি কালেমা পড়ে ফেলছে এটা দলিল হইলো যে দেখো এত বড় আলেম তাপসিল লিখছে তাও ইমান হারা হয়ে কিন্তু কবরে যেত ওই ফির সাহেব থাকার কারণে ইমান লই কবরে যাইতে পারছে না হয়ে কিন্তু ইমান নিয়ে কবরা যাইতে পারত না এটা হইলো মূল দলিল তুমি আলেম হইলে কি হবে যত বড় আলেম হও তো ইমানদার হয়ে কবরে যাইতে পারবে না যতক্ষণ না তোমার ওই ফির সাহেব না থাকবো রুমি কোন দিকে গেছে কিতাব সব পুকুরের মধ্যে ফেলে দিছে তো ফেলে দিছে এখন রুমি আসতে দেখে একটা কিতাব নেই আজকে যে ছাত্রদেরকে পড়াইবো ওই কিতাবও নাই উনি তো কিতাব ছাড়া পড়াইতে পারেনা তো উনি বলতেছে শামসে তিব্রিজি বলতেছে আপনার কি কিতাবের দরকার হ্যাঁ কিতাবের দরকার কিতাব না হলে আমি অচল তো পুকুরের থেকে সবগুলো কিতাব তুলি নিয়ে আসছে। একটু কোনো জায়গায় ভিজে নাই সব কিতাব তুলে দিছে তখন জালাল রুমি বলতেছে খোদ বখদ মাওলানা রুমি হারগেজে কামেল গোলামে শামসে তিব্রিজি না আমি জালালুদ্দিন রুমি এত বড় আলেম হইয়ালাই যতক্ষণ না শামেজির বা তেন এটা দলিল এলেম না দেখো যত বড় আলেম না শিখবা ততক্ষণ তুমি ইমানদার হইতে পারি না কামেল হইতে না। এটা হলো সুফিবাদের মূল থিওরি তো এই এই থিওরিটাও আহলুসাম জামাতের আখিদার খেলা আহম গোপন রাখেন আচ্ছা এরপরে এগারো নম্বর যেটা সেটা হলিনা কোরআন হাদিসের অনেক আয়াতের হাদিসের বাতেনি ব্যাখ্যা দে বাতেনি ব্যাখ্যা বলে যে এটা হইল জাহেরি ব্যাখ্যা আর এটা হলো বাতানি ব্যাখ্যা বিকৃত ব্যাখ্যা করে যেমন একজন ব্যাখ্যা দিচ্ছেন কয় ফির কোরআন হাদিসে নাই কে বলছে কোরআন হাদিসে আছে কি আছে ওলি অলি আছে কোরআন হাদিসে অলি কোরআন ওলি যেটা এটারে আমরা পার্সিতে ফির বলি তো ঠিক আছে ওলি হলে তাহলে আমরা বলি যে আপনি ওলি সাহেব লেখেন ফির সাহেব লেখার দরকার কি যেহেতু কোরআনে আছে আপনি লেখেন যে ওলি সাহেব টলা বাস। ওলি সাহেব মালি টোলা লেখলিত হয়েছে আপনি আর ফির সাহেব লেখার দরকার কি কোরআনের লেখেন কোরআনের টা লেখার পরে আপনার কাছে প্রশ্ন যে আপনি যে অলি হয়েছেন আপনি জানলেন কেমনে আপনার যে আল্লাহ বন্ধু হয়েছেন এটা তো গোপনী বিষয় এটা তো গাইবের বিষয় আপনি গাইবের বিষয়ে জানলেন কেমনে আল্লাহ বলছে এখানে মুর্শিদ মুর্শিদ হইলো ফির সাহেব আচ্ছা তো মুর্শিদ যদি ফির সাহেব হয় তো এই যে চোদ্দশো বছর ধরে কোরআন যুগে যুগে ওলামাইকার তাফসিল লেখে গেছেন ব্যাখ্যা করছেন আজ পর্যন্ত কোন একজন তাফসির কারক এখানে মুর্শিদ মানি ফির সাহেব এই ব্যাখ্যা করছে কিনা চোদ্দশো বছরে কেউ করে নাই তাহলে এই যে ব্যাখ্যাটা চোদ্দশো বছর পরে নতুন করেই করছে এটা হলো সুফিবাদের মূল থিওরি মানে নিজেদের আকাই দাকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআন এবং সন্ন্যার বিকৃত ব্যাখ্যা নিজেদের মন গড়া ব্যাখ্যা বাতেনি ব্যাখ্যা এটা হলো বাতেনি ব্যাখ্যা যারা আল্লা মিত বলিও না তারা জীবিত কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো তো এখন এই দলিল এই আয়াতের সাথে নবিস মারা যায় না এটা সম্পর্কটা কি আয়াত বলতেছে যারা আল্লাহ রাস্তায় তারা জীবিত রাসুলের ওম্মত যদি না মরে রাসুল মরে কেমনে রাসুলের উম্মত আল্লাহ বলতেছে এরা মরে নাই এরা জীবিত যেখানে রাসুলের ওম্মত মরে নাই রাসুল কেমনে মরে রাসুল মানে এভাবে আয়াতে কারিমার এবং হাদিসের বিকৃত ব্যাখ্যা হলো কোরআন এবং সুন্দা কিন্তু তাসাউফের দৃষ্টিতে দিন জানার উৎস হল এলহাম কাসফ ফানা ফান্লা এনজেলা ও মারাত কাল কাশ এগুলো হলো मानी सफीबाद दृष्टिते दिन जान मूल उत्साह आहल सुन्ना जमीन दे हल दिन जाना मूल उत्सुर सुन्ना और तरफ उत्साह हलो कुरान सुन्ना दिन जाना मूल उत्सना दिन जान मूल उत्सव एलहम तरह अपनारूहानियत पानापिल्ला काश यो हलो दिन जान बड़ मध्यम এই জন্য বলে যে বাবা বুঝবা না রে বাবা বুঝবা না কারণ তোমার এখন এখানে উচ্ছ কেন্দ্রিক এখানে আকিদাগত বিভ্রান্তি তারপরে আহ নম্বর হলো জান্নাত জাহান ব্যাপারে সুফিদের আকিদা সুফিদের মতে জান্নাত পাওয়ার উদ্দেশ্যে জাহান্নাম থেকে মুক্তির জন্য লোকেরা জিজ্ঞাসা করে এই পাগলি কই যাও এক হাতে পানি এক হাতে আগুন এই পানি দিয়ে জাহার নাম নিবেলম আর আগুন দিয়ে জান্নাত পড়ায় বেলম কেন কি হয়েছে তুমি কাম করবা কেন বলে যে আল্লাহকে পাওয়ার জন্য এবাদত করে না এই এগুলো সব পুড়ে ফেললে মানুষ আল্লাহকে পাওয়ার জন্য করবে এটা হলো সুফিবাদের মূল দর্শন এজন্য তারা বলে যে জান্নাত আর জু হে মাই যে দেখা করো যে আল্লাহ আমার জান্নাত আমি আল্লাহ ওয়া যে তোমরা ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতার প্রস্ত আসমান জমিনের মতো তাহলে জান্নাতের দিকে দৌড়াইতে বলছেন তারপরে জাহান্ন থেকে পানা জাহান্ন নাম থেকে মুক্তি জন্য অসংখ্য আয়াত আল্লাহকে শিখিয়ে দিয়েছেন রম্বানা শরীফ আন্না আজাব জাহান্নাম আজাবে জাহান নাম থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে জাহান নাম থেকে মুক্তি চাইতে হবে এটা আহলে সব আল জামাত আকে দেয়ার খেলা নম্বর যেটা সেটা হলো রুহানি তাহালুক বি আখ্লা আল্লাহর চরিত্রে চরিত্রান্বিত হতে হবে তারপর এস্তেমদাদ রুহানি ফানা এগুলা হইলো তাদের কাছে মূল আবাদত আর এগুলো হইল সলাৎ সিয়াম জাকাত এগুলো হল জাহেরিয় সর্বশেষ যেটা সেটা হলো কারামত। কারামতের বিভ্রান্তি সুফিদের কাছে সবচেয়ে বড় বিভ্রান্তি হলো কারামতের বিভ্রান্তি কারণ তারা কারামতের নামে বিভিন্ন অস্বাভাবিক ঘটনা তৈরি করে আর তৈরি করে সেটাকে তারা কারামত নামে প্রচার করে বিশেষ করে জীবিত অবস্থা বেশি প্রচার হয় না মারা গেলে প্রচার হয় কারণ মারা গেলে এটার আর আপনার সত্যায়ন করার কোনো মাধ্যম নাই কেউ আর জিজ্ঞাসা করতে পারবে না এই জন্য মারা যাওয়ার পরে সব প্রচার হয় আরেকটা হইল কারামত বলতে তারা অস্বাভাবিক কিছু ঘটনাকে কারামত কিন্তু কারামত তো অস্বাভাবিক ঘটনা না কারামত হইলো ইমাম শাহি রহমতুল বলছেন কোন ব্যক্তি পানির উপরে হাঁটলে আকাশে উঠলে তাকে তোমরা আল্লাহরী বলিও না আল্লাহরী হলো যে পরিপূর্ণ শূন্যত এত্তে বা করে কারামত যার কাছে যে কয়টা সুন্নত আছে তার কাছে সেই কয়টা কারামত আছে কিন্তু না তাদের মতো খায়ও নাই পানও করে নাই তারপরে চল্লিশ বছর আসান্ন মাজেরও যদি পজর পড়ছে কোনো অসুবিধা হয় নাই তারপরে কুমবি বলছে আমার হুকুমে উঠে যাও মরা মানুষ জিন্দা করে ফেলছে কুনি ইনসান বলছে মানুষ এই মানুষ হয়ে যা বলছে মরা মানুষ উঠে গেছে এইভাবে অসংখ্য মানে এই এই অস্বাভাবিক ঘটনাকে কারামত বলে বিশ্বাস করে তো এই অস্বাভাবিক ঘটনা যদি কারামত হয় তো পৃথিবীতে সবচেয়ে বড় কারামতওয়ালা হলো দাতজাল কারণ দাস জাল যখন আসবে তো এমন এমন অস্বাভাবিক ঘটনা দেখাইবে যেগুলো পৃথিবীর কোন অলির কারাম সে তো সবচেয়ে বড় ওলি হয়ে যাবে এই জন্য তার অস্বাভাবিক আল্লাহর চলে আসছে তখন সবাই তার মুড়ি শুরু করে দিবে যে এত বড় কারা কারামতওয়ালা কাশোয়ালা আল্লাহর ওলি চলে আসছে এজন্য এই কারামতের যে দৃষ্টিভঙ্গি আহলুস আমরা এখানে শুধু পনেরোটা মেইন আকিদা যেগুলো বহুল প্রচলিত আকিদা আহসোনাল জামাতের খেলাফ সেগুলো আমরা আলোচনা করলাম তো আল্লাহ রবুল্লা আমাদের সবাইকে এই ভ্রান্ত মতবাদ সম্পর্কে জানার বুজার এবং এগুলো থেকে দূরে থাকার আমাদেরকে সঠিক আহলুসামাতের আকিদায় বিশ্বাস করার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করারবাহ আলমিনা